মানবতার সমাধান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলমিনাম আলা রসৌলিল্লাহ ওয়াল আলিহি ওয়াসি আজমাইন আমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের এই পিস টিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরেছি সেটা হচ্ছে ইসলাম ও আজকের মুসলমান এই সিরিজে অনেকগুলো বিষয় আমরা পারস্পরিকভাবে একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরেছি ঠিক সেই রকম আজকেও একটা বিষয় আপনাদের সাথে তুলে ধরব যে বিষয়টা ইসলাম আমাদের মধ্য থেকে বর্জন করতে বলেছে বৈশিষ্ট্য থেকে যদি আমরা বঞ্জিত থাকি তবেই আমরা প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমান বলে নিজেকে পরিচয় দিতে পারবো। সেই বিষয়টা হচ্ছে আত্ম অহংকার এটা এমনই একটা জঘন্য জিনিস বা মারাত্মক জিনিস বা মারাত্মক বিষয় যেটা মানুষকে অনেক সময় ধ্বংসের পথে নিয়ে চলে যায় মানুষ অনেক সময় নিজের যে মান সম্মান সেই মান সম্মানকে নিজেই নিজে থেকে হারিয়ে ফেলে কারণ অহংকারী মানুষকে সমাজের মধ্যে কেউ পছন্দ করে না কেউ তাকে স্নেহ করে না কেউ সম্মান দেয় না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের যে সিরাত সেখান থেকে আমরা জেনেছি যে তিনি কখনো এই অহংকারীকে প্রশ্রয় দেননি স্বয়ং কোরআনে আল্লাহ সুফহান তালা বলেছেন ইন্দল্লাহ আল্লাহ ইউসেবুকুল্লা মুখতালিন ফখর আল্লাহ এই অহংকারীকে কখনো পছন্দ করেন না ভালোবাসেন না তাহলে এই যে একটা বিষয় ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কীভাবে আমরা অহংকার করি একে অপরের মধ্যে কি কি বিষয় নিয়ে আমরা নিজেকে বেশি প্রকাশ করার চেষ্টা করি সেই বিষয়গুলো আমাদের আজকের এই আলোচনার মধ্যে ইনশাল্লাহ থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই আলোচনার মাধ্যম থেকে সেই বৈশিষ্ট্য আমাদের ভিতর থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব। আমি প্রথমেই মৌলানা সাহেবের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। যে এই যে অহংকার এই অহংকার বলতে আমরা দর্শক মন্ডলীদেরকে কিভাবে বুঝাবো যে এই অহংকার জিনিসটাই বা কিমান রাহিম অহংকার এটা বাংলা শব্দ কিন্তু এর আরবি হচ্ছে আল কিবর কিবর এটা তার আবেদন করতে হলো কাবরা থেকে আর কাব বা কাবোরাধানী করতে হল কোনো জিনিস বড় হওয়া। যেমন আমরা বলি আল্লাহ আকবার এটা এসিম তাফজলে গেছে আল্লাহ হচ্ছেন সুমহান তো এই ধাতু থেকে এসছে আল কিবর তো কিবরের অর্থ হল বড় হওয়া বা অহংকারী করা কোনো মানুষ যদি নিজেকে মনে করে আমি সব চাইতে বড়ো আমি সব চাইতে সম্মানী আমি সব চাইতে শিক্ষিত আমি সব চাইতে ধনী আমি সব চাইতে শক্তিশালী আর অপরকে তার থেকে কিছু কম মনে করা তুচ্ছ নজরে দেখা এইটার নাম হচ্ছে অহংকার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল বললেন যে তোমরা অহংকার করবে না তোমরা কি করবে না অহংকার করবে না তো একজন সাহাবেই আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন কেউ যদি সুন্দর কাপড় পরে বা সুন্দর একটা জামা পরে সবাই চাই যে আমার কাপড়টা সুন্দর হোক আমার জুতো দুটা সুন্দর হোক তাহলে কিছু অহংকার নেই সে ভেবেছিলাম সেটা অহংকার আল্লাহ যাকে যতটা শক্তি দিয়েছে সেই নিয়ামতের সুগ্রিয়া আদায় করার জন্য যদি কেউ ভালো পরে তার শক্তি অনুযায়ী বেশি বাড়াবাড়ি করে নয় তো ঠিক সেই তার শক্তি অনুযায়ী কেউ যদি এই সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহ সুগ্রিয়া জ্ঞাপন করার জন্য তাহলে তার জন্য সেটা যায় সেটা অহংকার নয় আল্লাহ রসুল বললেন অহংকার তখনই হবে যখন একটা মানুষ একটা মানুষকে ছোট নজরে দেখবে সে যে পোশাকে থাক বা যেই পরিচ্ছদে থাক না কেন যখন সে মানুষকে দেখবে আল্লাহ রসুল বলেছেন গমতন্যাসই অবাতরাল হাক গাম তাস মানে মানুষকে ছোট নজরে দেখা হ্যাঁ তুমিও আর কি আমি অমুক আমি তমুক আমার এই আছে ওই আছে এই ধরনের দিকে মানে অহংকার করে বা মানুষকে তুচ্ছ জ্ঞান করে সেইটা অহংকার আর একটা মারাত্মক কথা আল্লাহ রসুল এখানে ইশারা করেছেন মারাত্মক অবশ্য এটা বলা মানে আমি বলব এই জন্যই যে বাতারুল হক হককে কি করা প্রত্যাখ্যান করা বর্জন করা এই জিনিসটা মারাত্মক আমার মনে হয় এটা অনেকে পছন্দ করেন না যে আপনি আমি যা জানি ছোটোখাটো যা কি জিনিস ইসলামের সুন্দর একটা জিনিস গিয়ে আমি হয়তো দেশে বা আমার সমাজে সেটাকে সংশোধন করতে চাইলাম অথচ সেই জিনিসটা সমাজে অনেকদিন আর আমি তাদেরকে ডকুমেন্ট এবং তারা বলে সত্যি হাদিস কোরআনে থাকতে পারে কিন্তু আমাদের সমাজে সেটা নাই আমরা মানলাম না এই যে একটা সত্যকে মানে ইয়ে করা বর্জন করা এটা এটা একটা অহংকার তো আমি বলবো যে এই সমস্ত জিনিস থেকে আমাদের বেঁচে থাকা দরকার আর মোটামুটি আমি আমরা এটাই জানলাম যে অহংকার কাকে বলে এবার অহংকারে অনেক প্রকার ভেদ হ্যাঁ এটা ভালো কথা বললে আলোচনা করলেন এই অহংকারের ব্যাপারে তিনি যেভাবে বললেন এবং সবচাইতে বড় অহংকার হচ্ছে যে সত্যকে অস্বীকার করে নেবে এবং আমরা বাস্তব জীবনে এই ঘটনাগুলোর সাথে খুবই পরিচিত যে সে মৌলানি হন বা কোনো মাস্টারই হন কোরআন হাদিস জানেওয়ালাই হন जख को जिन से हम भूल से जे होक ना जेने हक एबारे भूल धरिए देवा जाए कनेक समय मे चाय से भावे जे ना हमें तरह से छोटो हो जाब ये एक संकर्ण मानसिकता सत्य एक जिनिस प्रत्याख्यन कर देर सहेब आपनारे जानते चाहब जो यकम को प्रकटिकल घटना बानर वास्तव जीवन अभिज्ञता थे जदि को श्रोतर उद्देश्य अपनी बोलेंगल मध्य खूब ही যে সমস্ত ব্যাধি গুলোকে আমরা দুই পর্যায়ে করতে পারি এগুলো সামাজিক ব্যাধি হয় তার সমাজ তাতে জড়িত থাকে তার একের অধিক ব্যক্তি তার সাথে জড়িত আছে সেহেতু সেটা সমাজ পর্যায়ে চলে যায় তখন সামাজিক ব্যাধি হয় আর আর ব্যাধি আছে কি যে ব্যক্তি পর্যায়ে থাকে এটা হলো ব্যক্তির কাছে তার ব্যাধি অতএব ব্যক্তি পর্যায়ে যে সমস্ত ব্যাধি সে ব্যাধিগুলোর মধ্যেকার একটি ব্যাধি হচ্ছে অহংকার অহংকারে কোনো লাভ কোনোদিন হয় না বরং কি হয় এতে লোকসানই হয় কেন লোকসান হয় যে আমি তো নিজে নিজে অনেক নিজেকে ভেবে নিলাম কিন্তু আমার ভাবনাতেই তো সব কিছু ঠিক নয় আমি যেটা বলতে চাইছি আমার সামনের ব্যক্তি সেটা তো মানতে চাইছেন না কাজে তিনি তো একটা আলাদা মন মানসিকতা নিয়ে আমার কাছ থেকে যাবেন যে এটাই আমাকে গুণবাচক নাম দেওয়া হবে কি যে লোকটা অহংকারী তাহলে সে তো আমার থেকে আরো দূরেই সরে গেল কাজে এটা অভিজ্ঞতা থেকে পাওয়া গেছে এবং যেখানে ঘৃণিত অভ্যাস এটা একটা সেখানে তো ভালো ফল পাওয়ার কোনো আশাই নেই এই জন্য আমি এটা দেখেছি যে এই ব্যাধি থেকে মানুষ যতক্ষণ পেরেছে বেঁচে থেকেছে আলহামদুলিল্লাহ ওর ইজত ভালো হয়েছে আর যখনই এই ব্যাধিতে মানুষ পড়ে গেছে তখন তার ইজ্জত পয়মাল হয়েছে এর বিভিন্ন রকমের আমরা রূপরেখা সমাজের ভেতরে আমরা দেখেছি দেখতে পাই অহরহ ঘটছে ধরুন কথা বলার সময় তার অঙ্গভঙ্গিটা এমন মনে হবে দেখে তার চোখের চোখ রাঙানি বা নাকের ঠোঁটের তার এই ইশারাগুলো এমন মনে হবে হ্যাঁ যে দেখে মনে হবে যে এখানে যতগুলো লোক আছে এরা এতটা বুঝে না যতটা আমি বুঝছি তারা এতটা বুঝে না তার মানে তার অঙ্গ ভঙ্গির দ্বারাই সে নিজের প্রভাবটাকে জাহির করতে চাইছে এবং সমস্ত মানুষগুলোকে তার এলেমের চাইতে সবকে খাটো করতে চাইছে তো এটা হলো একটা মানুষের ভেতরে কুবুদ্ধি এটা করতে গেলে কোনোদিন নিজের লাভ হয় না আর সেই সাথে সাথে তারা আমুলের দিয়ে কাজের দিয়ে এমন কিছু প্রমাণ দেয় যে যাতে করে এগুলো পরিষ্কার বোঝা যায় যে হ্যাঁ লোকটার কাছে অহংকার আছে ধরুন আমি একই টলায় বাস করি আপনিও করেন আর দশ ভাই করেন এটা হতেই পারে যে আমরা সবাই চাকরি করি সরকারের কাছ থেকে হাজার হাজার টাকা মাইনে পাই এমনটা নয় বহু মানুষ এমন আছেন সমাজে যারা হয়তো খেটে খান সে আমার প্রতিবেশী আর আমি হয়তো একটা ভালো পোস্টে চাকরি করি বা আমি একজন হেডমাস্টার বা আমি একটা কলেজের প্রফেসর তা আমার বাড়ির ডানি এবং বামি যে সমস্ত প্রতিবেশীরা আছে তাদের সামনে আমার আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা কথার মধ্যে মধ্যে এমনই কথা ব্যবহার করে দেয় যাতে সব সময় একটা উঁচ এবং নিচ এই জিনিসটা ব্যাপক আকার নিয়ে প্রকাশ পাই যে আরে আমরা হেডমাস্টারের ছেলে তুমি জানা তুমি তো খেটে খাওয়া লোকের ছেলে তোমার বাপ তো এই করে তোমার বাবা তো এই ছিল আর আমার আব্বা তো এই করেন তাহলে এই সমস্ত লোকেদের কথাই কথাই যেন ছোলকে ছোলকে পড়ে একটা আত্মগরিমার কথাটা তো এটা কিন্তু অহংকারের একটা অংশ এতে লাভ কিছু হয় না পেছন দিক থেকে লোক পালিয়ে যায় এগুলো নিদর্শন আমি দেখেছি আর একটা নিদর্শন দেখেছি আমরা আমাদের সামাজিক জীবনে আমরা বস্ত্র জামা কাপড় এটা সেটা আমরা পরিধান করি আমরা হাতের মাথায় যেখানে দোকান পাই সেখান থেকে আমরা হয়তো কিনি নিই কিন্তু এমন কিছু ফ্যামিলি আছে তারা যদি কোনো একটা জিনিসকে একশো টাকাতেই কিনে থাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এটা কত দামে না হয়েছে এটা তিনশো টাকায় নিয়েছি এটা বলতে গেলে কি বোঝা যায় তার একটা অহংকার ফুটে উঠে কি বলে যে আমরা এত সাধারণ মানুষ নয় তোমাদের মতো তুমি যেমন এইখানে পেয়ে গেলে নিয়ে নিলে আমরা ওইগুলো নিই না আমরা বড়ো বড়ো বাজার থেকে টাউন থেকে নিয়ে আসি এ এগুলো হচ্ছে তাদের কর্মের মধ্য দিয়ে অহংকারকে প্রকাশ করা এবং অহংকার সম্বন্ধে আমি বলবো এই কথাটা পরিষ্কার করে যেভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন সেভাবেই আমি বলতে চাইছি যে আল্লাহ রব্বুল আলমিন নিজের শান মর্যাদা সম্পর্কে বলেছেন আল কিবরিয়া ও রেদাঈ অহংকারটা হচ্ছে আমার বস্ত্র এটা আমার গায়ের শোভা এবং ওই চরিত্রটা আমি নিজের কাছে আছে বলে আমি কি করে দাবি করতে পারি আমার মতো এই প্রাণীর কাছে এই অহংকার করাটা মোটেই শোভনীয় নয় এটা আমরা কথাই করি কিংবা কাজের দ্বারাই করি আচ্ছা আমরা মনার সাহেবের কাছেও ফিরে আসছি যে আমরা সমাজের মধ্যে দেখি যে আপনি যে কোয়ালিটিগুলো বললেন বিভিন্ন উপায়ে মানুষ এই অহংকারটাকে প্রকাশ করে আমরা দেখেছি অনেক মানুষ এই যে নলেজ বা জ্ঞানের অহংকার করে সেটা তো আপনি বলেছেন অনেক মানুষকে দেখা যায় তার ধনু সম্পদের অহংকার করে নিজের ছেলে ছেলেপিলে বেশি দিয়ে এক বংশের সাথে আর এক বংশের একটা আত্ম অহংকার করে আমার বংশের একটা জোর যে কোন মুহূর্তে আমি তার জন্য মোকাবেলা করতে প্রস্তুত তো এইরকমভাবে আমরা দেখি সমাজের মধ্যে এই অহংকারগুলো বেশি ফুটে উঠে তাহলে সেই সমস্ত লোক বা যাদের বংশ খুব বড় বা যাদের জ্ঞান আল্লাহ দিয়েছেন যারা ব্যবসা যে উন্নতি করেছে যারা আর্থিকভাবে উন্নতি লাভ করেছে এরকমভাবে এক একটা প্রেক্ষাপটে যে মানুষের অহংকারটাকে বহিপ্রকাশ করে তাহলে তাদের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী তাদেরকে আমরা কি মেসেজ দিতে পারবো তবে এই মেসেজ বা এই বার্তা আমরা জেনে নেব আপনার কাছ থেকে একটা বিরতির সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী কোথাও যাবেন না একটু পরে বিরতির পর আপনাদের সামনে আবার ফিরে আসছি শিখ চারোদিকে চলছে এক জোয়ার জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় জানুন কেন মের প্রচার। কালিমার আবেদন আজ রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পেশে টিভি বাংলায় ডায়ালং ডায়ালং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 दिन ज्ञान दान कर सही बुखारी प्रथम खंड इलम उध्याय हाथी संख्या The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. USLIM I'm so blessed to be with them. Watch little wonders at their best. Vishay Shishura, Parabarty Anushthaan, Peace TV Bangalaya. Assalamualaikum warahmatullah. Fereelam Birotirpode. Aapnara amadair shaddi chan bole. Khubhi bhalo laag Alhamdulillah. Aamra je alo chanata kore যে একজন মানুষ কিভাবে নিজের অহংকারটাকে বহিপ্রকাশ করে এবং কি কি কারণে তার অহংকারটা ফুটে ওঠে কেউ নিজের সন্তানের ধনসম্পদের নিজের বংশের এই রকম পদ্ধতিতে যারা এই অহংকারটার বহিপ্রকাশ ঘটায় এবং এগুলো আমরা সচরাচর দেখছি আমাদের প্রাত্যহিক জীবনে তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী কোনো দৃষ্টান্ত দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা আমরা করব। বাঁচার একটা রাস্তা বা পথ আমরা বলে দিতে পারবো আপনি যে বললেন যে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে আমাদের সমাজে যে চলছে আপনি বললেন যে বংশীয় একটা অহংকার সম্পদের অহংকার তারপরে কিছু অহংকার তার সঙ্গে আর একটা অহংকার হয় রূপের অহংকার রূপের অনেক রূপের অহংকার দেখা তো এগুলো খুবই মারাত্মক অবশ্য আল্লাহ পছন্দ না আল্লাহ অহংকারী আত্মগর্বী ক এবং অহংকারী কে পছন্দ করেন না আর আল্লাহ রব আলমিন যে জিনিসটা পছন্দ করেন না সেই জিনিস করে তার কোনোদিন ভালো হবে না এ জগতে না পরো সকলে আমরা স্মরণ করি ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে আমরা সবাই চিনি ভালো বলে চিনি না তাকে খারাপ বলে চিনি আল্লাহর সৃষ্টি করলেন। তখন সমস্ত ফেস্তা দেখে তো নত হও আর ইবলিশ কে বলা হলো তখন ইবলিস অহংকার করে বলেছিল আনা হায় এরুম মিনহু তুমি আমাকে সৃষ্টি আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো মাটি থেকে তাহলে আমি মাটি থেকে উত্তম আর একটা উত্তম জিনিসের মধ্যে তার অহংকার এই যে সর্বতম অহংকার শত্রুপাতের এই সমস্ত লঙ্ঘন করলো অহংকার বশত তখন তার পরিণাম হলো ভয়াবহ সে জাহান হলো আল্লাহ রবুল্লা আলামিন তাকে কি করবেন জাহান নামে রাখবেন আর সতর্ক করে দিয়েছেন আল্লাহ রব আলমিন ওই ইবলিসের আচরণে কেউ যেন আবদ্ধ না হয় তার আচরণ কেউ যেন না করে শুধু এই আচরণটা না আমি এখানে এই আচরণ পাওয়া যাবে জানতে হবে তার মধ্যে ইবলিশ আচরণ আছে আর আচরণ থাকলে স্টার কোন নিস্তার নেই ধ্বংস যে ইবলিস যে আত্ম অহংকারের মধ্যে নিয়ে গিয়েছিল এবং তার পরিণতি কেমত পর্যন্ত তাকে যে একটা সুযোগ মানুষকে এই অহংকারের মধ্যে নিয়ে আসা শয়তান সব সময় চাইবে এবং সেই যে একটা ধ্বংসের মধ্যে নিয়মিত তাকে জাহান্নামি বলে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তাহলে সেই শয়তানের কাছ থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি এবং এই অহংকার আমাদের মনের মধ্যে থেকে দূর করতে পারি তবেই আমাদের আজকের যে এই আলোচনা আমাদের অবশ্যই ইনশাল্লাহ সার্থক হবে আচ্ছা মৌলান সাহেব একটা বিষয় আমরা লক্ষ্য করি বা রসুল্লাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং এটা একটা কবিরা গুনার মধ্যে পড়েছে যেহেতু আমাদের প্রসঙ্গে আসছে বলে বলছি যে যারা এই প্যান্ট শার্ট পরে ড্রেস এবার ড্রেসের মধ্যেও তো অনেকে নিজের অহংকারটা প্রকাশ করার চেষ্টা করে এবার স্পেশালি বলা হচ্ছে যদি কেউ গোড়ালির নিচে পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়ে পুরুষরা তাহলে সেটা একটা কবিরা গুনা এবং সেখান থেকে একটা অহংকারের বহি প্রকাশ ঘটে খুবই সত্য কথা কেন যে মানুষের পোশাক কিভাবে লাগবে কোনখান থেকে লাগবে তার মার্জিত সীমা যে গোড়ালির উপর থেকেই থাকবে জি গোড়ালির থেকে নিচে যদি নিয়ে যেতে হয় তাহলে সেই পোশাকটা হবে না সেটা অন্য পোশাক হবে অর্থাৎ যেন পায়ে মোঝা যেটা আমরা ব্যবহার করি সে হবে আলাদা জিনিস মানজাররা মানু খটা যে এর মানে হচ্ছে কি অহংকার অহংকারটা আপনি চলে আসে তার মনের ভেতর একটা অহমিকা তৈরি হয়ে যায় কি বলে যে আমার আছে বলেই তো আমি এত সুন্দর পড়েছি আমি সারাটা অঙ্গকে ঢেকে রেখেছি তাই এই জিনিসটা উৎপন্ন হয়ে যায় তার মধ্যেখানে এবং এটাই তার ধ্বংসের কারণ হয়ে যায় পোশাক যে মানুষের ভেতরে অহংকার সৃষ্টি করে না এটা আমি অস্বীকার করবো না জি জি কেন যে কোরআনে করিমের ভেতরে এমন আমাদেরকে শিক্ষামূলক একটা ঘটনা দেওয়া হয়েছে অস্বীকার করলো শেষ পর্যন্ত মুসাকে চ্যালেঞ্জ ছুড়েছিল কি যে আমি সব আমার জ্ঞানের বদলতে আমি আমার শিক্ষার বদলতে আমি আমার বুদ্ধিমত্তার জোরে এগুলো করেছি তার কাছে ধনেরও গৌরব ছিল এবং পোশাকেরও তার কাছে গৌরব ছিল আল্লাহ তোমার আলমিন কেমিনা করে নাও আছে ভেতরে সে ধসতেই আছে সে ঢুকতেই আছে সে ঢুকতেই আছে সে ঢুকেই যাচ্ছে তাহলে এই যে আপনি কথাটা তুললেন পোশাকের ব্যাপারটা সে এক কিন্তু বলেছিলেন পোশাকের ভেতরে অহংকার লাগাই আছে এমন কথাটা নয় আমি পড়ছি আমার মনটা ইয়ে থাকলে হলো অহংকারটা অহংকার আমার যদি না করি তাহলে তাতে কিছু যায় আসে না এই রকমের প্যান্ট পরে গেটের নিচে পুরুষদের দলিল দেয় যে এখানে কেমতে দিন তো এখান থেকে অনেকে মানে একটু ব্যাখ্যা তৈরি করে যে আমি প্যান্ট ঝুলিয়ে পড়েছি ঠিকই কিন্তু আমার অহংকার নেই এই কথা বলে কিন্তু আসলে আমি যেটা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম যে কথাটা বলেছেন যে প্যান্ট বা কাপড় ঝুলিয়ে পড়লে অটোমেটিকলি অহংকার এসে যাওয়ার কথা এবার সেটা আপনার মনের কথা সে আপনার মন আমি তো ফেরে দেখতে পাচ্ছি না বুকে ভেতরে কি আছে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন কিন্তু অন্য হাদিসা আছে যে আপনি যদি ঝুলিয়ে পড়েন সেটা অহংকার বশত হোক বা এবনি হোক সেটা জাহান নামের অঙ্গ ম্যা আসফা মেল কাবাইন মেল ইজারে ফাফিন্নার যে নুঙ্গির যে অংশটা গেটের নিচে ঝুলছে সেটা অং আগুনের অংশ সেটা আগুনেই থাকবে তার মানে সে জাহান নামে যাবে এখানে তো খয়লা শব্দ নাই আমি অহংকার প্যান্ট হোক কিংবা লুঙ্গি হোক সেটা অহংকার বসত হোক বা অহংকার ছাড়াই হোক সেটা নিচে থাকলেই সেটা যাহার নামে পড়বে এটা বিশাল একটা মারাত্মক জিনিস দর্শক মন্ডলী যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তবে এটা আমরা এইভাবে বলতে পারি যে যারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে যে না আমরা অহংকার আমাদের মধ্যে যদি না থাকে আমরা ঝুলিয়ে পড়ি তাহলে ওদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ যে বিধানটা দিয়ে দিয়েছেন রসুল্লা সাল্লা যে বিধান নির্দিষ্ট করে দিয়েছেন যে গোড়ারি নিচের পর্যন্ত পড়বে না তাহলে তুমি যে ওটাকে অমান্য করছো ওটাই তো হয়ে গেলো একটা অহংকার অহংকার তাই না আমি যে আল্লাহ আল্লাহ রসুলকে বিধানকে পরিত্যাগ করছি তাহলে সেটাই তো আমি একটা অহংকারের পরিচয় দিয়ে দিলাম মানে মানুষ মনে করে যে মুজার উপর দিকটা আমরা এইভাবে মাসা করছি উচিত ছিল হয়তো নিচু দিকটাকে মাসা করা আমাদের বিবেক বলে কিন্তু আল্লাহ রাবুল আলমিন যে শরিয়াত কোথা থেকে আসে কিভাবে আসে আমি হাকিম কাজ আল্লা রাবুল আলমিনে যেটা মনে করেছেন সেটা আমাদের বিধান দিয়েছেন এখানে আমার মনের সাথে মেল খায় না বা আমার মনের ভেতরটা ভালো আছে বলে ওই অজুহাত ছাড়া এটা অন্য কিছু নয় জি জি অবশ্যই এবং যে সমস্ত লোকেরা এই অহংকারে অহংকার আক্রান্ত আছে তাদেরকে আল্লাহ রাসুলের জীবনীতে একটা ছোট্ট কথা যদি বলে দিই তাহলে আমার মনে হয় যথেষ্ট হয়ে যাবে যে নাবিজির কাছে এক দেহাতি এসেছিল বোহারি শরীফে হাদিস এসেছে এটা দিয়ে যে তোমাদের নবির কাছে নাকি একটা উঁট আছে যে সেই উঁটটা খুব তেজ গাম সে খুব চলতে পারে আমার রুটের সাথে যদি পেরে উঠতে পারে তালে আমি ছেড়ে দেবো তাহলে এই ধরনের বাজি অথচ আল্লাহ রাবুল আলমিন একটা জিনিস দেখাবেন বলে নাবিজি তাইয়ার হয়ে গেলেন যে ঠিক আছে তোমার উটকে দৌড়াতে বলো আমার উট দৌড়াবে সাহবা ইকরাম দেখলেন তামাশা শেষের বেলা আল্লাহ নবীর উট ওই ওই ইয়ের কাছে দেহাতির কাছে কাছে হেরে গেলো নাবীজি পরাজিত হলেন তা নাবীজি পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর উপরে এই কথাটা আল্লাহ তালা নাজিল করে দিচ্ছেন আল্লাহর হক হচ্ছে কি যে তার অহংকারকে চূর্ণ করে দাও এটা আচ্ছা আল্লাহর হক সুতরাং আপনার মনের ভেতরে এই যে একটা সংশয় তৈরি হয়েছিল যে আমার উটনির কাছে অন্য কোন উঠ লাগবে না এ ধারণাটাও তাকে চূর্ণ করতে হবে তাহলে যারাই অহংকারী হবে তারাই বিপদে পড়বে বিপদে পড়বে তাহলে আমরা পৃথিবীর ইতিহাসেও দেখছি যে যারা অহংকারী তারা পৃথিবীতেই ধ্বংস হয়ে গেছে তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আমাদের এই বিষয়ের সাথে দিলেন निश्चय विषय आशा कर गए इसलम जो चाय मानुष के अहंकार मुक्त करते यत सुंदर विधान जीवन जापन करते तेल अवश्य जान यहंकार मुक्त होते स्वाभाविक जीवन जापन करतेजे के निजे क्वालिटी मत जन समे प्रकाश करते आल्ला सुबहान तला जानते तफिक दान करें आजकल मत अपने का विदाय चाची परवर्ती तीन साल आबार देखा है असलम आलैकुम वरहमतुल्ला वबरकू Thank you. আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শক না থাকার চলে আসে আসলে সরিয়াসমত না শেখ শাহিদুল্লাহ খান মাদানী হুসেনের উপস্থাপনায় কীনা দরকার পরিহার করতে হবে फल सम्मेलन सी देखे बीर अनुष्ठान जलसाएल मा कल साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टायर पीस टी autisti